আলহামদুলিল্লাহ উখ জমিন দর্শক মণ্ডলি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলী ওসাল্লাম আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিয়ে আসছি তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে জুমার সলাথ জুমার সলাত আদায় করলে মানুষের এক জুমা থেকে আর জুমার মধ্যে যে পাপ রয়েছে সে পাপ মোচন হয়ে যায় সমন্বিত দর্শক মন্ডলী অবশ্যই জুমার সলাথ এমন একটি সলাৎ যা দ্বারা আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলেন আমানু হে যখন তোমাদেরকে জুমার দিন সলাতের জন্য ডাক দেওয়া হবে ফাঁসা ইকির তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আস দৌড়িয়াসা तुम्हारा तुम्हारे व्यवसा वाणिज्य क्रय विक्रय त्याग करो तुम्हारे यहाँ कल्याणकर जो तुम्हरा ये जान बुझो आबुहर रसुल्लाहअलीसल्लम खैर तलासबीनगुल उदित है तर सबचे उत्तम दिन हे जुमार दिन সনি, রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি সব দিনের উপরেই সূর্য আসে আমরা প্রতিদিনই সূর্যকে দেখি পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে আল্লাহর নবী বলছেন সব দিনের উপরে সূর্য উঠে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন রাসুলসাল্লি আসাল্লাম বললেন ফিহে খোলে কা আদম এই দিনে আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করা হয়েছে অফিহে উদ খেলা জান্না এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হেজ। বোঝা যাচ্ছে যে আদম আলাহি ইসলাম তৈরি করা হয়েছিল জান্নাতের বাইরে রেডি করা হয়েছিল জান্নাতের বাইরে নইলে এখানে আল্লাহর নবী বলছেন যে জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হেজ। ওখ রেজা মিনহা আর এই জুমার দিনেই আদম আলাসালামকে জান্নাত থেকে বের করা হয়েছে যেদিন ভুল বুঝাবুঝিতে তিনি ফল খেয়ে ফেললেন যে ফল খেতে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছিলেন আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আদম তুমি এই গাছের নিকটে যেও না শয়তান বলেছিল আমি আপনার জন্য সবচেয়ে উত্তম উপদেশ দাতা আমি যা বলছি আপনি তা গ্রহণ করুন একাধিকবার যখন শয়তান বলল তখন আদম আলাহি ইসলাম এটা খেয়ে ফেললেন আল্লাহ আল্লাহতালা বললেন আমার আদেশের অমান্য হলো তখনই আদম আলাহি ইসলাম বলতে আরম্ভ করলেন হে আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি তুমি আমাদের মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যেদিন পৃথিবী ভেঙে যাবে যেদিন পৃথিবী নষ্ট হয়ে যাবে সেই দিন হবে জুমার দিন আল্লাহর নবী এটা স্পষ্ট ভাবে খোলাখোলি ভাবে বলেছে আবু হায়ারা রাজি আল্লাহ বলেন এই জুমার দিনে আদম আলাকে সৃষ্টি করা হয়েছে এই জুমার দিনে আদম আলাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন তাকার বিপরীতি যে ব্যক্তি একটা বড় মাঠে ছিল কানাত ছিল একটা বড় মাঠে হঠাৎ করে সে প্রাণী তার কাছ থেকে চলে যায় আরোহী তার কাছ থেকে চলে যায় সে ভাবলো যে এখন আর বাঁচার কোন পথ নেই সে একটা গাছের ছায়া আসলো এবং বসল সে এই মর্মে শুয়ে পড়ল যে এখানেই আমাকে মরে যেতে হবে তিনি এই অবস্থাতেই ছিলেন হঠাৎ আরোহী এসে উপস্থিতা খেতামাহু তার লাগামটা এই ব্যক্তি ধরে নিয়ে বলছে খুশিতে আল্লাহ প্রতি তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক প্রতি আদম আলা তোবা কবুল করা হয়েছে অমাতা ফিহে আদম আলা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই ভয়ে ভীতু হয়ে থাকে যে আজই মনে হয় কেমাত হয়ে যাবে কিন্তু মানুষ এবং জিন মানুষ এবং জিন একটুকু ভয় পায় না পরও করে না যে আজকেই কেয়ামত হবে রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কেয়ামত সংঘটিত হবে যেই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে কেয়ামত ঘটানোর জন্য যা খুব কঠিন ও জটিল রাসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন ফিহা শাহ এই দিনে এমন একটা সময় রয়েছে আব্দুন মুসলিম কোন মানুষ যদি এই সময়টাকে পায়। हु। जुम्मार दिन एम ए समय সময়টা যদি চো খুবই কম খুবই অল্প মা মিন মুসলিম কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ যে যেকোনো কল্যাণ একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে এই সময় চাইবে একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে জান্নাত পেতে চাই এই সময়ে চাইবে একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে এই সময়ে চাইবে আল্লাহর বলছেন যে এই সময়ে যদি আল্লাহর প্রার্থনা করে ইয়েহু তাহলে আল্লাহ তাকে দিবেন নিশ্চিত দিবেন দিবেন নিশ্চিত আসলে চাই কে দেওয়ার জন্য তা আল্লাহ প্রস্তুত বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্ত মাকাস থেকে প্রথম আকাশে নেমে আসেন তাকে আমি তা প্রদান করব। সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখব আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ समग्र जीवन के सफल कर सकता देकृत विश्वास जीवन जापन धर्म के भूल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 াহিম হারুন হুসেনের উপস্থাপনায় ममिन आल्लार दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह परी अनुषान पिस আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের দান করুক যা যায় আমরা বলছিলাম যে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কেয়ামত সংঘটিত হবে যেই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে কেয়ামত ঘটানোর জন্য खुब कठिन जटिल रसुल्लामें फिदीमान मानूष आल्ला जाह शायन मानसर का छे जा चाह अल्लाह तला प्रदान करब আবহরাই বলেন রাসুল সাল মুসলিম খায়রা মিন আমৃত কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই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 নিশ্চিত আসলে চাই কে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত জীব আলাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়া আলু নিফা উলতিহু কে আমার কাছে চাই যে যা চায় তাকে আমি তা প্রদান করব। আমি তাকে ক্ষমা প্রদান করবো আল্লাহ তো বলেন তো ডাকে কে বলে কে জুমার দিনে এমন একটা সময় রয়েছে এই সময়ে মানুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাল্লাহ তাই প্রদান করবেন তো চাইকে। রাসুল সাল আসাল্লাম বলছেন যে জুমার দিনের সময়টি হচ্ছে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে মুসলিম অন্য এক বর্ণনা রয়েছে আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে এমাম সাহেবের বসা থেকে নিয়ে মিম্বারে বসা থেকে নিয়ে সলাৎ শেষ হওয়া পর্যন্ত যখন এই চাইবে তোমরা আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে ওই সময়টাকে খুঁজো সম্মানিত দর্শক মণ্ডলী কিছু হাদিসে আমরা বুঝতে পারলাম যে এই সময়টা হচ্ছে যখন সলাতে মানুষ দাঁড়ায় তখন সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনার যেটা মূল কথা সেটা হচ্ছে যে আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়েই এই সময়টা আছে এখানে আল্লাহর কাছে চাইতে হবে এটাই সঠিক আমরা এই সময়ই আল্লাহর কাছে কিছু চাইবো আবু আল্লাহ বলেন বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো জুমাতা গোসল করে মসজিদে আসলো কুদ্দের আল্লাহ তার পক্ষে যতদূর সম্ভব সলাতা দায়ী করলো তারপরে সে চুপ থাকলো ক্ষুদা শুনলো যতক্ষণ পর্যন্ত জুমা পর্যন্ত যা পাপ হয়েছে সব পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর নবী বলছেন অফাজ আর তিন দিনের বেশি দেওয়া হবে এই মধ্যের সাত দিন আরো তিন দিন দশ দিন এক জুমা থেকে আর জুমার যদি আমরা তাহলে আল্লাহ সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন রাসুল সাল আলাই বলেছেন তাওয়াজ্জা তাওয়াজা ফাহাসান যেই ব্যক্তি জুমার দিন অজু করলো সুন্দর করে অজু করলো মাসজিদে আসলো চুপ থাকল সমস্ত পাপকে কে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর নবী বলছেন ও জিয়া দাতোলা আরো তিন দিন বেশি অর্থাৎ দশ দিনে তার যা পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তালা তার মোছন করে দেবেন আবু হাজি তার বাড়ির সবচেয়ে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করল সম্মানিত দর্শক নতুন পোশাক পরে মসজিদে যেতে হবে এটা জরুরি কথা নয় পোশাক পরিষ্কার পরিছন্ন হবে এটা জরুরি কথা তবে হাদিসের ভাষাতে যেটা বোঝা যাচ্ছে সেটাতে জুমার দিনের জন্য পৃথক পোশাক থাকাই ভালো মানে দৈনন্দিনের পোশাক হবে এক আর জুমার দিনের পোশাক হবে আর এক এটাই ঠিক তিনি বলছেন যে লাভেসা মিন আহসানে যেটা সবচেয়ে ভালো পোশাক সেটা পরিধান করল অন ইনকান ইন্দ তারপরে শরীরে লাগালো আতর ব্যবহার করলো আতর ব্যবহার করে আদায় তার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী জুমার দিন এমন একটা দিন যেই দিন জুমার সলাতের পূর্ব পর্যন্ত বেহিসাব সলাত আদায় করা যায় যত পারবেন সকালে আপনি বাড়ি থেকে বের হয়েছেন গোসল করে সুন্দর পোশাক পরে গায়ে আঁতর লাগিয়ে আপনি মসজিদে চলে আসেন সলাৎ শুরু করেন যত রাকাত সম্ভব, রাকাত পড়েন রাকাত পড়েন বেহিসাব একশো আলি আসাল্লাম বলছেন সে তার ইচ্ছে মতো সলাৎ আদায় করবে যতদূর তার পক্ষে সম্ভব সুমান সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এই কথাটা বুঝাতে পারি তাহলে আমরা সফল হব যে মানুষের সবচেয়ে বেশি সলাৎ আদায়ের সুযোগ হচ্ছে জুমার দিন খুদবার পূর্বে খুদবার পরে অর্থাৎ সলাতে পরে দুই পড়বেন। এর বেশি নয় বাড়িতে গেলে মাত্র পড়বেন। আবহাওয়ায় রাজি আল্লাহন বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে গেল না গিয়ে মতো একটা জায়গায় বসে সলাত আদায় করলো এমাম সাহেবের খুব বসলো তারপরে তার সাথে সলাাত আদায় করলো তার অতীতের পাপকে ক্ষমা করা হবে আউস বলছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সুন্দর পোশাক পরলো মানুষের কাঁধ না ডিঙ্গিয়ে মসজিদে গিয়ে এক ফাঁকা জায়গায় বসে গেল এমামের নিকটে কাছিয়ে গেল এরপরে খুদবাই তা শ্রবণ করল আল্লাহর নবী বলছেন এই বছর শ্যাম পালন করলে তাহাজুদ পড়লে যা নে পাবে এ ব্যক্তি তাই পাবে এক বছর যাবত শ্যাম পালন করে তাহাজুদ পড়ে যা নেই পাবে তাই পাবে আবহাওয়ার বলেন जे दिन जुमार दिन है से दिन फेरज तरजाई बसे जान जत मानस तरह नाम लिस्ट करते थकें प्रथम जो व्यक्ति प्रवेश कर ले पा और ओ तलिकाय तरह नाम लिस्ट है तरह जे व्यक्ति मस्जिदे प्रवेश कर से व्यक्ति गुरु दान कर लेकिन से ने कि तर खत लिखा है तरह जे व्यक्ति आसे ওই ব্যক্তি ছাগল দান করলে যে নেই নেকি তার খাতায় লিখা হয় তারপরে যে ব্যক্তি আসে মুরগি তারপরে আন্ডা এইভাবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জিনিসটা এইভাবে বুঝবেন যে একটা সময় আছে এই সময় আসলে যত মানুষ আসবে সবাই পাবে গরু দানের নেকি। এই সময় আসলে সবাই পাবে আপনার ছাগল দানের নেকি এই সময়ে আসলে পাবে মুরগি দানের নেবেন সম্মানিত আমরা যদি এমাম সাহেবের খুদবা দর পূর্বে উপস্থিত হতে পারি আজান দর পূর্বে উপস্থিত হতে পারি তাহলে আমাদের একটা নেকির মান রয়েছে আর যদি আমরা পরে আসি তাহলে নেকির আমাদের মান থাকবে না আমরা প্রাণপণে চেষ্টা করব। दरबारे दावी रेखे आज के संक्षिप्त आलोचना शेष करता আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক 3401, 0241, बारे इमेल कर समाधान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 जानून सम्पर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठट पुन सम्प्रचार सकाल सारे देशे इंगल